আনা সিবু মালিক রদিল্লাহ তাল্লানু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লু আলসাল্লাম এর সঙ্গে মদিনায় জোহরের সালাদ চার রাকাত আদায় করেছি এবং জুল হুলাইফায় আসরের সালাত দু রাকাত আদায় করেছি